ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم নিমি তুমি كحب الله সদানি সাহাই لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس يجمعين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر সদরে জলসা মা حضرات علماء کرام আজ তোলা عزام অভাবত আমার মতো একজন নালায়ক না খান্দা গুনাগার মানুষ আল্লাহ রব আলমিন দয়া করে মেহরবানি করে আপনারা দিনদার পরেজগার মুসলমান ভাইদের খেদমতে আমার ইস্তা আলম ভাইদের খেদমতে উপস্থিত হয়ে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ ফাঁক আমাকে তফিক দিয়েছেন এই জন্য আল্লাহ ফাঁকের শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ প্রথমে একটা কথা আমি বলবো। আমি বুঝি যে আমার মতো নালায়ের জন্য বলা সমীচিহ্না তারপরে। আমার মনে হয় গোটা বাংলাদেশের মধ্যে মেখল একমাত্র গ্রাম যেখানে আল্লাহ হাবিব জনাবের রসুল্লাহ সাল্লাহআসাল্লামের সুন্নতের উপর যথাযথভাবে এবং পরিপূর্ণভাবে আমল করা হয় এরকম গ্রাম আমার মনে হয় বাংলাদেশে আর দ্বিতীয় আছে কিনা আমার জানে আর এটা আমার থেকে আপনারা ভালো জানেন যা আপনাদের মধ্যে শায়িত আছেন বাংলাদেশের মুফতি আজম নব্বার আল্লাহমার ফাজ হুজুরের সহাবতের বদৌলক হুইউজের বদৌলক এখানে এই গ্রামটা এটাকে সুন্নতের মার্কাস বলা যেতে পারে অতএব কোনোরকমের খেলাফেকমের খেলাফে সুন্নত আমল এই গ্রামের মধ্যে বিশেষ করে আমরা যারা ওলামা তলাবাসী আমাদের থেকে না পাওয়া যাওয়াই চাই কোনো বয়ানের বয়ানের আগে বিশেষ आव साफ तारीफ घोषणा कारण सामना सामने प्रशंसा कर खिला गुंजाइश नहीं তার জন্য পরিচয়ের জন্য বেশির থেকে বেশি নাম বা ওনার করম বা কর্মস্থলের পরিচয় দেওয়া যেতে পারে এর চেয়ে বেশি প্রশংসা একে এটা মুজির যার এলান করা হইতেছে তার জন্য বাইশ জর দ্বিতীয়ত খেলাফেস না করা চাই অমুক মাদ্রাসার মহতামেম অমুক অমুক মাদ্রাসার মহাদেশ অমুক অমুক মসজিদের আসে যায় বিশ্বাস্ত বয়ানের আগেও কি বলা হয় অঞ্জুরিলা মা কালাতিলা মানকাল কে বুঝতেছে সেটার আমার দেখার দরকার কি হৈজরতুল ইসলাম হজরত মালান বলতেছিলেন একদিন দারুল্লম দে ভাইও তোমে ভাইও হামে তোম এক দিওয়ার সময় পর লেখা হুয়া নজর আয়ে মুসলা কে তুমি নহ এখন তো আমরা ব্যক্তি পূজায় চলে গেছি ব্যক্তি পূজায় যাওয়ার কারণে ব্যক্তির নাম না হলে মাহফিলে মানুষ হয় না এই জন্য ব্যক্তিদেরকে হাজার হাজার টাকার কন্টাকে দাওয়াত দিয়ে আনতে হয় যদি এই ব্যক্তি পূজা না থাকতো তাহলে হাজার হাজার টাকা কন্ট্রাক্ট করিয়া দাওয়া দিয়া আনার দরকার ছিল না যেই কারণ আমি মানুষ মাহফিলের মধ্যে জমা হইত মানুষ বয়ান শুনত এখন অমুক হুজুর আনতে হবে তো অমুক হুজুর আনতে হবে এখন হুজুর কে আনতে গেলে পনেরো টাকা লাগে বিশ হাজার টাকা লাগে তিরিশ হাজার টাকা লাগে এটাও এক ধরনের শির্ক আল্লাফা আমাদেরকে আল্লাহ গোটা জনাবাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহাক যত জিনিস তৈরি করছেন সবগুলা জিনিসকে বিশেষ করে যত প্রাণী যত জীব আল্লাহাক তৈর করছেন সবগুলা প্রাণী সবগুলা জীবকে আল্লাহাক মহাব্বতের ফাউন্ডেশনের উপরে তৈয়ার করছেন সবকিছুর সব প্রাণীর সব জীবের সৃষ্টির ফাউন্ডেশন হলো মহব্বত এই কারণে দেখেন মুরগির বাচ্চাগুলো মুরগির পিছনে ভীষণে ঘুরে ছাগলের বাচ্চাগুলো ছাগলের ভিষনে ভীষণে ঘুরে গরুর বাচ্চা গুলা গরুর ভিষনে ভীষণে ঘুরে কুকুরের সাতটা বাচ্চা जत करम ना ततक्षण पर्त कूक के पहारा दारि करे यार आक्रमण करते साफ बयान करते साफ एक विषक्त प्राणी একটা সাপ যখন ডিমের মধ্যে ফুটায় এই বাচ্চাগুলো পর্যন্ত গ্রহণ করার উপযুক্ত যাতে কেউ আক্রমণ করতে না পারে আমাদের দেশে শোল মাছ কয় মাছ একটা মাছ আছে এটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে তো আমি জানি না শৈল মাছ শোল মাছ শৈলাস মধ্যে বাচ্চাদের বাচ্চাদের যে কতগুলো দশটা বাচ্চা এতগুলো এই সবগুলা বাচ্চা শৈল মাসের যতক্ষণ পর্যন্ত বড় না হয় এতক্ষণ পর্যন্ত শৈ মাস এই বাচ্চাগুলোকে নিয়ে চড়ায় কয়েকশো বাচ্চা হবে এই ফোনা গুলা কোনো দিক থেকে একটু আক্রমণাত্মক কিছু দেখলে বস একটা মধ্যে সিগন্যাল আপনা আপনা নিরাপদ জায়গায় অবস্থান নিয়ে আন কবুতর দেখছেন কবুতর বাসার মধ্যে কবুতরের বাসার মধ্যে ডিম থেকে বাচ্চা ভুটায় এগুলা যতক্ষণ পর্যন্ত নিজে নিজে উড়ন্তনা হয় এবং খাদ্য গ্রহণ করার উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত কবুতর মা যেটা এটা বাইরে যাইয়া খাদ্যরের মুখের মধ্যে নেই নিজে খাবে না মুখের মধ্যে খাদ্য নিয়ে আবার বাসায় ঢুকে ওই বাচ্চার ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকাইয়া তৈরি মুখ দিয়া কবুতর বাচ্চাকে খাদ্য খাওয়ায় ঠিক না ভাই ঠিক এগুলা সব কিসের কিসের কারণে সমস্ত জীবগুলাকে সমস্ত প্রাণীগুলাকে আল্লাহ ফাকে বলে আলমিন এই মোহাবতের ফাউন্ডেশনের উপরে কেন তৈরি করলেন উদ্দেশ্য হল এই ইনসান জাতিকে আল্লাহ শিক্ষা দেওয়া যে সব গুলা থেকে মহব্বতের নমুনা দেখি দেখি তোমরা আমির আব্বুল আলমিনকে মহব্বত করা শিখোর্গে নাম কিন্তু দুর্ভাগ্যবশত বনিয়ার আদম মানুষ ট্রেনিং নে ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণ করে সেটাকে কর্মস্থলে বাস্তবায়ন করার জন্য কিন্তু ওই বেকুব বেকুপ প্রশিক্ষণ প্রার্থী प्रशिक्षण जटक रही है अल्लाह अकबर भाईरा दोस्त हबाबे प्राणी तरह गुलाब करा मायर फीसे घुरे एम मानूष যে ছেলে মেয়েরা আব্বা আম্মাকে মহব্বত করে আব্বা আম্মা ছেলে মেয়েদেরকে মহব্বত করে এই মহব্বতটা কিন্তু মহাব্বতের তবে এটা সবাবগত মোহাব্বত আর একটা মহব্বত আছে মহাব্বত একলি জ্ঞানের বিবেচনায় মহব্বত মা বাপকে মানুষ যে মোহব্বত করে মা বাপেরা ছেলে সন্তানদেরকে যে মহব্বত করে ছেলে মেয়েদেরকে এটা হলো মহব্বতের তবে এটা স্বভাবগত মহব্বত এটা জ্ঞানের বিবেচনায় মহব্বত না জ্ঞানের বিবেচনায় যদি মহব্বত হইত তাহলে যেই মানুষটার মা পাগল মুখের মধ্যে গুটি গুটি বসন্তের দাগ মুখের থেকে লালা জরে নাকের থেকে শ্লেষা পরে এরকম একটা পাগলি টাইফের মাকে দুনিয়ার একটা ছেলে মেয়ে মহব্বত করত যদি জ্ঞানের বিবেচনায় মহব্বত হইত তাহলে যেই ছেলেটা মায়ের গর্ব থেকে বূমিষ্ঠ হওয়ার সময় বিকলাঙ্গ হইয়া বূমিষ্ঠ হইছে বিকলাঙ্গ বদির বোবা কথা বলতে পারে না কানে শুনে না হাঁটতে চলতে পারে না এরকম যে সমস্ত ছেলে দুনিয়ার কোন আব্বা আমাকে মহব্বত করত না যদি জ্ঞানের বিবেচনায় মহব্বত হইত আল্লাহ আকবর আমার ভাইয়েরা মহাব দোস্তাহ বা একটা ছেলে যার বিকলাঙ্গ এই বিকলাঙ্গ ছেলে মেয়েদের থেকে একটা ছেলেকে আপনি তার আব্বার সামনে একটা থাপ্পট দিয়ে না বেজার হবে আব্বার সামনে একটা বোবা ছেলে একটা পাগলা ছেলে যদি বাপের সামনে মায়ের সামনে একটা থাপ্পট দেন মা বাপ খুশি হবে না বেজার হবে বেজার হবে আমার ভাইয়েরা যদি জ্ঞানের বিবেচনায় মহাপ্পত হতো এত কষ্ট করি মানুষ রুজি রোজগার করি হাজার হাজার টাকা পয়সা খরচ করি এই ছেলে মেয়ে এটা সবাগত মহব্বত আল্লাহ আকবর আর একটা মহাব্বত আছে জ্ঞানের বিবেচনায় মহব্বত এই জ্ঞানের বিবেচনায় যে মহব্বতটা এটা তিন কারণে হয় जमाल कामाल नवाल ज्ञान विवेचन महाब्बत महब्बत आकलर तक तीन कारण समय रूपए गुण कारण समय दया कारण हजरत यूसुफ आल इम के जोलैब्बत कर हजरत यूसुफ आल इम आसक्त होन की রূপ রূপ হজরত ইউসুফ আলহ ইসলামের রূপ জোলেখা ইউসুফ আলহ ইসলামকে সরাসরি সামনাসামনিও দেখে নেই প্রাথমিকভাবে জোলেখা হজরত ইউসুফ আলহ ইসলামকে স্বপ্নে দেখছে স্বপ্নে স্বপ্নের মধ্যে দেখছে তিন রাত্রি একটা না। এই স্বপ্নের মধ্যে হজরত ইউসুফ আল ইসলামের রূপ দেখি জোলেখা পাগল হয়ে গেছে এটা হলো রূপের আসক্তি আমার ভাইয়ের আজস্ত অবাব এটা বলতে গেলে অনেক সময়ের দরকার সময় তো কম আর একটা হলো গুণের কারণে একজনের উপরে একজন আসক্ত হয় গুণের কারণে একজন একজনকে মহব্বত করে একটা ছেলেকে বিয়ে করাইছে বিয়ের আগে যাইয়া মেয়ে দেখে আমাদের দেশে রেওয়াজ আছে আপনাদের এখানে আছে কিনা আমি জানি না আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যাইয়া মা যায় বোন যায় আর অন পরিবার হইলে অনেক সময় দুলাবাই যায় বড় ভাই যায় ছোট ভাই যায় যেগুলা পর্দা করে না পর্দা বুঝে না আর পর্দা পরিবার হইলে মা যায় বোনে যায় এরা দেখে তো বিয়ের আগে দেখতে গেছে দেখতে গেছে যে দেখছে ঠিক কিন্তু ধোকা খাইছে আমার ভাইয়ের আজ মানুষের কাছে দিনদারি যখন না থাকে মানুষ যে কোনো যে কোনো ধরনের প্রতারণা একজনের সাথে একজন করতে পারে এক একটা সুরত হইলে প্রতারণার দেখাইছে একটা দিয়ে দিছে আরেকটা এই একটা ধোকা আমাদের দেশে প্রচলন আছে এটার আরেকটা ধোকার ধোকার হইল বিউটি পার্লার এখন আপনারা গ্রামের মানুষ জানেন কিনা জানিনা বিউটি পার্লার কতগুলো আছে বিউটি পার্লারের এর মধ্যে মেয়েকে নিয়ে একেবারে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল সহ পার্লার করছে মেকআপ করছে মেকআপ দিয়া যে অঙ্গ অঙ্গগুলা। বাহ্যিকভাবে একজন মানুষের দৃষ্টিগোচরে আসতে পারে এই সবগুলারে মেকআপ করিয়া একবারে সুন্দর বানানো হয়েছে সুন্দর এই এই রকম বিউটি পার্লার এখন টাউনে টাউন লাগে না হাজার ইতো আছে আল্লাহ দুইটা জিনিসের প্রচলন হয়েছে একটা হইল এই মেয়েকে বিয়ের আগে বিউটি পার্লার নিয়ে যাওয়া বিউটি পার্লার থেকে সাজগোস করাইয়না আরেকটা জিনিস হলো গায়ে হলুদের অনুষ্ঠান করা আল্লাভ হেফাজত করেন মেঘলের মধ্যে এটা না থাকারই কথা আলহামদুলিল্লাহ আছে কি আমি জানি না যদি মেখলের ভিতরে যদি এটা থাকে গায় গায়ে হলুদের অনুষ্ঠান করার নিয়ম যদি থাকে তাহলে কফালে ঝাটা বলতে হবে ঝাঁটা কপালে ঝাটা গায়ে হলুদের অনুষ্ঠান যেখানে এগানা বেগানার মিশ্রণ রাত্রের দুইটা তিনটা একটা পর্যন্ত গান বাজনা হই হুল্লুড় তাও বিয়ের আগে এখনো হয় আত্মীয়তা রিলেশন যেটা হয় এটা তো আগদের দ্বারা হয় নিকাহের দ্বারা হয় গায়ে হলুদের অনুষ্ঠান হয় বিয়ের আগে যখন আত্মীয়তা হয় নাই এই সময়ের মধ্যে এগানা বেগানা যুবক যুবতী একসাথ হইয়া রাত্রে এই হই হুল্লুট করা আস্তম বর সাথে ছিল দেখে আল্লাহ আকবার ছাগলের চামড়ার মতো কালো এখন বর বাড়িতে আসি এবার আসকান টুপি জামা সব ছিল তোরা আমাকে এটা কি বিয়ে করেছ তোরা সবাই বললি সুন্দর এখন আমি দেখি ছাগলের চামড়ার মতো কালো এটা কি করছো তোরা আমার সাথে এই দোকাবাজি কেন করলি তো আব্বা আমা বলে বাবারে আমরা দোকা রে আমরা এখন তুই ঠুকছিও বলো যদি না রাখিস তাহলে ড্যামারিস যেটা দেওয়া লাগে কাবিনের শর্ত মোহর ইত্যাদি আমরা দিয়ে দেব। তোর দরকার হইলে না রাখলে তুই ছাড়িয়ে দেব তো একটা আগ্রহ যখন হইয়া গেছে বউ যখন নিয়ে আসছে স্বামীর বাড়িতে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে গড়ের মানুষ যতজন শ্বশুর শাশুড়ি স্বামী ননদ আরও যত আত্মীয় স্বজন ঘরের মধ্যে ঘরের মেম্বার যত আছে ঘরের মেম্বার যা আছে সবাই সাথে এমন এক আচরণ করছে এমন এক ব্যবহার দেখেছে এর ব্যবহারে ঘরের মানুষ সব মুগ্ধ হইয়া গেছে স্বামী হয়ে গেছে। এখন এক এক মাস হয়ে গেছে এখন আর এটাকে বিদায়ী করার কথা কেউ বলে না হ্যাঁ তো একদিন মায় জিজ্ঞেস করতেছে ছেলেকে কিরে বাবারে তুই প্রথম দিন আসি এরকম গরমা করলি এখন তো আর কিছু বলতে বলতেছিস না হ্যাঁ কি ব্যাপার একটু বল খেয়াল কি ছেলে কয় মা প্রথম দিল তো বলছিলাম ঠিক আছে কিন্তু এখন দেখতেছি মেয়েটা খুব গুণী মেয়ে দেখতেছো না তোমাদের সাথে আমাদের সাথে কীরকম ব্যবহার করতেছে কিভাবে ঘর মেনটেন করতেছে কাজকামগুলা সমাধান করতেছে আমার মনে হয় সুন্দর পাওয়া যাবে কিন্তু এরকম গুনের একটা মেয়ে আর পাওয়া जाना कारो विजय व्यवहारे घर मानुष सब मुग्ध होया गया प्रिय पत्री घर मध्य नहीं রূপের কারণ না গুনের কারণে তাহলে বুঝা গেল কোনো কোন সময় মানুষ মানুষকে মহাব্বত করে গুনের কারণে আর কোন কোন সময় মানুষ মানুষকে মহাব্বত করে দয়ার কারণে আপনাদের এদিকে আছে আমি জানি না। গ্রামের মধ্যে কিছু মানুষ থাকে কোন কোন আলে মলামার বিরুদ্ধে যেখানে বসে সেখানে সমালোচনা চার দোকানে হাঁটে ঘাটে রাস্তায় এগুলা গুটি কয়েক থাকে একার জন্য শুধু সমালোচনা করে বদনাম করে দেখতে পারে না গড়ে একদিন চাউল নেই ফ্যামিলি মেম্বার আট দশজন কোনো সদাই রসদ নাই সব উপাস থাকতে হবে তো লোকটা নিরুপায় হইয়া একটা মুদি দোকানে গেছে যাইয়া পাঁচ কেজি চাউল আধা কেজি মসুরির ডাউল এক লিটার দোকানদার। তখন এইবার কয় ভাই আমার কাছে আজকে টাকা নাই কয়েকদিন পরে তোমার টাকাটা দিয়ে দেবো সজাগর করে অসম্ভব তুইটা আমার আগে বললি না কেন এত কষ্ট দিলি এতগুলা মাল আমি বাঁধলাম আর এখন বল আমি বাকি বিক্রি করি না রাখি যা। মালটা তাকে দিল না এই লোকটা চলি যেতেছে রাস্তা পর্যন্ত গেছে পরে আরেক রাস্তা দিয়ে হুজুর যাইয়ার সামনে দাঁড়াইছে পকেটের থেকে পাঁচশো টাকা নোট তিনটা বাহির করি হাতের মুঠের মধ্যে গুজিয়ে দিছে ভাই तो तुम्हेंदारावला हावला दी ऋण दीते जो तुम सूझ है तक तुम्हें परशोध करोकदार पंद्रह टाक शोध करी तुम्हें टाउल डाउल निया जाओ नार उपास না না না না দরকার নাই হুজুর হুজুর আসলে তো নেওয়ার খেয়াল আছে কিন্তু উপরে কি হুজুর যখন বলছে ঠিক আছে তোমাকে আমি না তুমি যখন পারো তখন পরিশোধ করে দিও এইবার রাজি হয়েছে এবার কাজ আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে আমি সময় মতো এটা আপনাকে পরিশোধ করে দেব গেছে দুই তিন মাস গেছে কোনো খবর নেই দুই তিন মাস যখন হইয়া গেছে একটু একটু সরম লাগে হুজুরের টাকাটা দেওয়া হল না তো দিবে থেকে অল্প ইনকামের মানুষ যা রুজি করে তা খরচ করি ফেলে তো আরেকজনের থেকে পনেরোশো টাকা আবার ঋণ করি হুজুরের কাছে দেওয়ার জন্য। এই এই যে মাস মাস গেল কিন্তু জবান বন্ধ আগে তো সবসময় হুজুরের বদনাম করতো এখন বদনামও করে না ন্যাক নামও করে না এখন ওই পনেরোশো টাকা দয়ার কারণে ঋনিটা জবান বন্ধ করে দিয়েছে এখন ন্যাক নামও নাই বদনামক তিন মাস পরে আরেকজনের থেকে পনেরোশো টাকা ঋণ আপনাকে দেওয়ার জন্য নিয়ে এসছি হুজুর বলে আমি তোমার টাকাটা তোমাকে মাফ করে দিলাম তুমি এই টাকাটা আর কোনদিন আমাকে পরিশোধ করা লাগবে না এটা আমি তোমাকে মাফ করে দিলাম তুমি গরিব মানুষ কোথার থেকে দিবা তার দাঁত থেকে নিচো আবার সে তোমাকে তো সব সময় হুজুরের বদনাম করতো চার দোকানে এখানে ওখানে মাঝখানে তিন মাস জবান বন্ধ হয়ে গেছে এখন আর ভালো কয়না খারাপ কয়না এইবার যখন আজকে পনেরো শত দুর্মাপ করে দিছেন এখন চার দোকানে বসলে একটা মুহূর্ত হুজুরের অসত কথা না বলিস আমাদের হুজুরের মতো এরকম ভালো লোক আর গ্রামে নাই আমরা বুঝি নাই বিজয় এতদিন খারাপ বলেছি এখন দেখছেন এখন জবান উল্টা চালুই যেই জবানে আগে बदनाम करते जवान की प्रशंसा कर रूप रूप ना गुण फखी दुनिया मानुषे दुनिया मध्य एम कि मानूष आज जरा आल्ला केब्बत करा दरकार आल्ला समकक्ष कतग्ला बनाइया तल्ला समान समान मोहब्बत कर দুনিয়ার মধ্যে এরকম কিছু মানুষ আছে আর কিছু মানুষ আছে যাদের নাম ইমানদার যারা আল্লাহর উপরে বিশ্বাস করছে কলমা পড়ছে আল্লাহ ফাখুল আলমিন বলেন যারা ইমানদার তাদের অন্তরের মধ্যে একটা মহব্বত থাকে এই মোহাব্বতটা আল্লাহ ফাকের জন্য মহব্বত আরো অন্যদেরকেও মহব্বত করে অন্যদেরকেও ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে ছেলে মেয়ে মা বাপকে ভালোবাসে আরেক বন্ধুকে লে কিন্তু ইমানদার হিসাবে তার অন্তরের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিনের জন্য যে এই মহব্বতটা থাকে এই মহব্বত হইল বাকি সব মোহব্বতের থেকে মজবুত এই মহব্বত হইল বাকি সব মোহব্বতের থেকে দৃঢ় আমার মেয়েরা দুনিয়ার কোন শক্তি ইমানদারের কলবের মধ্যে আল্লাহ ফাঁকের জন্য যে মহাব্বতটাকে এই মহাব্বতটাকে বিচ্ছিন্ন করতে পারে না আল্লাহ তো দুনিয়ার মানুষকে বলেন নাই যে খালি আমাকে ভালোবাসা তোমার বিবি কে ভালোবাসিও না শুধু আমাকে ভালোবাসো তোমার স্বামীকে মহব্বত করিও না শুধু আমাকে ভালোবাসো তোমার মা বাপকে মহব্বত করিও না শুধু আমাকে মহাব্বত করো তোমার ছেলে মেয়েকে আংশিক হোক আর পরিপূর্ণ হোক ওই মহব্বতটা ছুটি যাইতে পারে তোমার কলবের থেকে আমার ভাইয়ের রাজস্ত অবাব আব্বা আম্মার মহব্বতও তো চলে যায় ছেলে মেয়ের চলে যায় আপনারা পরীক্ষা করে দেখুন আপনার একটা ১৮ বছর বয়সের উপযুক্ত একটা ছেলে যদি মারা যায় আপনি ওই দিন ওই সপ্তাহে ওই মাসে যেই পরিমাণ ছেলেটাকে মনে করেন আর কান্না কান্নাকাটি করেন হাই হাই উতাস করেন এর এক বছর পরে কি ওই পরিমাণ কান্নাকাটি আর ওই পরিমাণ স্মরণ থাকে ছয় বছর পরে ওই পরিমাণ থাকে দশ বছর পরে ওই পরিমাণ থাকে আব্বা মারা গেছে আম্মা মারা গেছে প্রথম দিন যেই পরিমাণ কান্না কান্নাকাটি করছেন আর মা বা ফের স্মরণান্তরের মধ্যে থাকে না আমার বেহারা দোস্তাহ বাবাকুল হাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ আমি রব্বুল আলমিনকে ইমানদার যারা মোহাম্বত করে আমাকে যারা ভালোবাসে আমার যে একটা স্মরণ তাদের অন্তরের মধ্যে লালন করে এক মিনিটের জন্য এই স্মরণটা তাদের দিলের থেকে তাদের অন্তর থেকে বিচ্ছিন্ন হয় না এক মিনিটের জন্য হজরতানি হুজুর রহমতুল্লাহ আমার ওস্তাদ হজরত শাহ সুলতান আহমদ নানুকুরি রহমতুল্লাহ বলছেন যে আমি একবার শুনছি কয় এমন কিছু আহল উল্লা আল্লাহর জমি নিয়ে আছে যাদের কলবের মধ্যে যেটা জারি থাকে কলবের মধ্যে জিক্রে কল যেটা তাদের কলবের মধ্যে জারি থাকে এইটা দুনিয়ার মধ্যে একজন পুরুষ আর একজন মহিলার জন্য স্বামী স্ত্রীর মিলনের যে তৃপ্তি যে আনন্দ এরছে আর কোনো মুহূর্ত নাই যারা আহ আশেক যারা হয় এদের স্বামী স্ত্রীর অন্তরের মধ্যে তখন আল্লাহ ফাঁকের আল্লাহ ফাঁকের স্মরণ বল থাকে স্বামী স্ত্রীর মিলনের মতো এরকম আনন্দ কোনো মুহূর্তে আহলুল্লাহ যারা এরা আল্লাহ কে বলে না এই জন্য বেশি ফখর করে। আপনারা কারা কোন জামাতের ছাত্র এটা তো আমি জানি না অন্তত শরে তাজিব বা শরে তাজিবের ছাত্র যদি হইয়া থাকেন আপনারা বুঝবেন আসাদ যদি যদি বেশি মোহাম্বত বলতেন তাহলে আল্লাহ কাবুল আলমিন বলতেনা মানুষ আকসারু এখানে আসাদু হব্বাল্লিল্লাখানে ফরক না ফরক হলো সদীদ আর সিদ্ধার জরফের ফরক ইমানের কিরকম দৃঢ় কিরকম মজবুত হজরতে ঘটনা আপনারা তো জানেন আমি শুধু আপনাদেরকে স্মরণ করাই দিতেছি হজরতে যখন বাচ্চারা আমাকে দুই রাখ নামাজ পড়ার সুযোগ দাও হজরতে খুবাইব্রাজি আল্লাহ কিন্তু দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছে কাফারা দুই রাকাত নামাজ খোবাই রাজিয়া বলেন কাপড়ের বাচ্চারা মন চাইতেছিল একটু লম্বা করে নামাজ দুরাগত আদায় করি কিন্তু তোরা তো আবার মনে মনে বলবি কবাই মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়তেছে এটা সর্বসাধারণ আপনারা দেখেন নাই জন্য হয়তো নাও বুঝতে পারেন খেজুর গাছ আছে না লম্বা খেজুর গাছ এই খেজুর গাছের আগার যে সমস্ত ডালপালা আছে এগুলা পরিষ্কার করিয়া গোড়া দিয়া কাটি তারপরে খেজুর গাছ খুঁটি যে রকম গাড়াইছেন না মাটির মধ্যে এরকম খেজুর গাছের মধ্যে গাড়াই গাড়াইয়া তো উপরে দি এরকম ফাতাইলে একটা কাট বাঁ দিদি উপরে উপরে তো যেই লোকটাকে মারিবে তারা ওই লোকটাকে চুলি গাছটার উপরে উঠায় উঠাইয়া এইখানে বুকের মধ্যে বোগলের নিচে দিয়ে এক বাঁধ দে ষ্ঠের উপরে উঠেয়া শরীরের মধ্যে তিনটা বাদ দিয়া দুইটা হাতের মধ্যে দুইটা ফেরাক লাগাই দিছে আনন্দর মুহূর্ত না কষ্ট আমার ভাইয়ের এই সময়ের মধ্যে আমার শেষ ইচ্ছা যদি তোরা পূরণ করতে চাই তো আমার সালাম খানা আমার বন্ধুর নিকট পৌঁছাইয়া দেয়াল আর সে আজিম থেকে তাকে আছেন। আল্লাহ ফাকরবুল আলমিন বলে ও কাফের বাচ্চারা আমার খুবাইব সালাম আমার বন্ধুর কাছে পৌঁছানো তোদের পক্ষে যদি সম্ভব না হয় আমি রব্বুল আলমিন আমার নিজস্ব ব্যবস্থাপনায় পৌঁছাইয়া দিলাম হজরত আল্লাহমুখ থেকে যে সালাতামী রয়েছিল ওই সালাতামটাকে আল্লাহ ফখরুল বাতাসের উপরে বাসাইয়া আল্লাহ ফকরুল জনাবেরকম সাল্লামের কানে পৌঁছাইয়া দিছি আল্লাহ হাবিব জানাবাহ বসা সাহাবাইতেছেন হঠাৎ বললেন সাহাবাইকরাম জিজ্ঞেস করেন্লাম কোথায় আপনার খুবাইব কোথায় কবাই ভের সালাম কিসের সালামের উত্তর দিতেছেন আল্লাহ হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউ সাল্লাম বলেন আমার সাহিরা তোমরা দেখো না তোমরা শোনো না আল্লাহাকবুল আমার খুব শুলি কাস্টের উপরে উঠাইয়া ওই বেইমান কা বেচারা শরীরের মধ্যে তিনটা বাঁধ দিয়া আমার খুবই হাতের মধ্যে ফেরাক রেখেছে এই মুহূর্তে ৪০টা পারদর্শী তীর নিক্ষেপকারী चल्लिस तीर तक मुहूर्त रख लोब एवं तुम्हें मुक्त कर देव प्रस्ताव राजी हो प्रस्ताव राजी हो तुम्हें देव जाएगा के के आनिया राजी ना बोलो। देखते चल्लिशा पारदर्शी तीर निक्षेप कर दिखे तीर त्याग रेखे ये प्रस्ताव राजी हो तुम मुक्त और राजी जदिना চল্লিশটা তীর তোমার সিনার মধ্যে চল্লিশটা তীর যদি একসাথে হাজরতে খুব আবরাজি আল্লাহনু বলেন কাচ্চারা আমি তো আমার আল্লাহর জন্য মারা যাইতেছি আমি তো দুনিয়ার জন্য মারা যাইতেছি না আমি আমার আল্লাহর রেজা মন্দির জন্য মারা যাইতেছি তোরা আমাকে যেভাবে তোদের মনে চায় হত্যা কর কোনো আপত্তি নাই এর মধ্যে আমার কোনো নারাজি নাই তোদের যদি মন চায় আমার শরীরটাকে টুকরা টুকরা টুকরা টুকরা বানাইয়া দে আমার প্রত্যেকটা অঙ্গকে তোরা টুকরা টুকরা করে দে আমি তো ওই আল্লাহর জন্য জীবন দিতেছি যেই আল্লাহর জন্য শুধু এক আমাকে হত্যা করার কোন আপত্তি নাই কিন্তু মনে রাখবি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ খোবাইবের বিনিময়ে আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের হত্যা নয় আমার বাইরা দোস্তাব বর্তমান যুগে মুসলমানের বাচ্চারা ইয়াহুদি খ্রিস্টান কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানের চাকরি আমার বাইরা গ্রামীণ ব্যাংকে ওই গ্রাকে কার আশায় বিভিন্ন ইয়াহুদি খ্রিস্টান কর্তৃক পরিচালিত খ্রিস্টানের প্রতিষ্ঠানের চাকরি নিয়া এমন এমন কার্যকলাপ করে যেমন এমন কথাবার্তা বলে যেগুলার দ্বারা ইসলামের মূল উৎপাদন হইয়া যায় ইসলাম দুলিসাত হইয়া যায় আমার জিম্মার তো আল্লাহ এই জন্য আমার ছোট ভাইয়েরা দুঃস্থ অবাব মুসলমান ভাইয়েরা ইমানের বহুত বড় দাম মুসলমানের সন্তান আমলের মধ্যে যদি ত্রুটি হয় এক সময় নয় এক সময় ব্যস্ত মৃত্যুর সময় একটা সরিষা পরিমাণ ইমানও যদি কেউ কলবের মধ্যে নিয়ে মারা যেতে পারে একদিন না একদিন ব্যস্তে যাবে কোনো সন্দেহ নাই কিন্তু মুসলমান ভাইরা ইমান হারা হইয়া কবরে গেলে চিরস্থায়ী হায়াত আমার ফ্রব আলমিন বলেন্লাহরা ইমাম রাজি আহমাহ কবির এর মধ্যে লিখতেছেন দুনিয়ার মানুষেরা বমেকদার ইমান এ সিদ্ধত ব মানি যার দিলের মধ্যে যেটা হবে তার মধ্যে আল্লাহ ফাঁকের মহাব্বতের সিদ্ধতের এর সেই পরিমাণ হবে যে বারোয়ানার ইমানদার হবে আল্লাহ ফাঁকের মহাব্বতের সিদ্ধত হবে বারোয়ানা আর বাকি বাকি চার আনা জফ থাকবে জফ মহাব্বতের সিদ্ধতের পরিমাণ হবে আটানা আমার বেয়েরা দুস্থ অভাব যেই লোকটার মধ্যে দেখবেন আল্লাহ ফাঁকের মহাব্বতের সিদ্ধত আল্লাফাকের মহাব্বতের মজবুতি আল্লাহ ফাকের মহব্বতের কঠোরতা জার দিলের মধ্যে যত বেশি হবে বুঝতে হবে ওই মানুষটার ইমান তত পাকা ইমানজবুত এই জন্য আল্লাহ করেছেন রাহিমুল্লাহ লিখতেছেন দুনিয়ার মানুষেরা ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহ ফাকের জন্য সবচেয়ে কঠিন মোহব্বত কেন হয় কারণ আল্লাহ থেকে বেশি রূপের অধিকারিত আর কেউ নাই আল্লাহু আকবর আল্লাহের চেয়ে বেশি রূপের মালিক আর আছে কেউ ভাই কেউ নাই বলে আমরা দেখি না কেন আমাদের কাছে আমাদের চুরত বি গনুদা বা চশমে সুরত বি গনুদা বাবাক দিগর বজাহের চশমে সুরত বি গনুদা বলতেছেন হে দুনিয়ার মানুষেরা আল্লাহর বল আল্লাহর আশেখেরা মাদ্রিবের নামাজের পরে সয়রা নামাজ পড়ি চার জানু হইয়া কাবলামুখী হইয়া বসে মাথাটাকে অবনত করিয়া চক্ষু বন্ধ করিয়া মুখের মধ্যে একটা জিকির চালু করে হাজেরি নাজেরি আল্লাহরি দিলের ধ্যানটাকে আল্লাহ আর দিকে করে দে আমার ভাইয়েরা চামড়ার চক্ষুগুলাকে বন্ধ করে দে এই আল্লাহ হাজরি আল্লাহ নাজেরি জিকিরটা চালু করে দি দিলের ধ্যানটাকে আল্লাহ আর দিকে করি দে আমার ভাইয়েরা অল্প কিছুক্ষণ সময় অতিবাহিত আল্লাহাকে আরশো পর্যন্ত দেখতে পায় বজাহের চশমে সুরত বিশ্মে দিগর দর অন্তর কক্ষু এই জন্য ফুটিয়ারত মুক্তি সাহ রহমতুল্লাহ আল্লাহর দরবারে ধরে বসে বসে কাঁদেন দেখাম কথা বুঝতে গেলে লম্বা হয় হজরতমরূপ রাজি আল্লাহ বাস্তব ঘটনা বোন আমি তোমার রূপে মগ্ন তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার প্রেমে আমার সাথে একমতা আমাকে জানাইবা চিঠি লিখছে ঘটনাক্রমে চিঠিটা ওই মহিলার স্বামীর হাতে লোকে তোমার কাছে এই চিঠিটা দিছে কি লিখলো স্বামী হিসাবে শোনার জানার আমার অধিকার আছে আমাকে বল কি লিখলো মহিলা এইটা চিঠি খুলছে খুলি করছে देख से लिखसे तुम्हें चाह तो महिला स्वामी के बोलो लोकटाते चाय से आसक्त तो हमारे दाओ आमी तार माथा शर पृथक कर देव बीबी दरकार तुम पृथक कर तुम्हें माथा पृथक कर ले तो लाभ हलो ना हमारा लाभ हलोना बर चिकित्सा करते चाहिए तुम्हें चिठीटार उत्तर नहीं जाओ आ दाओ तो महिला यार चिठर उत्तर लिखसे भाई तुम्हार प्रस्ताव है एकमत তোমার কাছে বিয়ে বসতে আমি রাজি তবে একটা শর্ত তুমি ৪০ দিন কলিবাতুল মুসলিমে নামাজ উলার সহিতা একচল্লিশ দিনের দিন আমার কাছে আসবে আমি আমার সাথে তোমার সাথে বিয়ে হলো এই চিঠি উত্তর পাওয়ার পর লোক এটা খুশি কে এত সহসর্ত দিলা তুমি আমাকে এটা তুমি আগুনে ঝাপ দেওয়ার জন্য বললেও তো আমি রাজি ছিলাম এই সহসর্তা তো পূরণ করা আমার জন্য একদম সহজ हमार ब श गोज कर जो गोसल करी और महिला दर्जा दिया मस्जिद और बीते आसा जवाब महिला देखुक अभी तार शर्त पुरान करते नमज पढ़ते বিশ পনেরো বিশ দিন যাওয়ার পর থেকে অবস্থা পরিবর্তন হয়ে গেছে এখন আর ওই মহিলার কথা তার স্মরণ নাই যখন না টাইম হয় যেখান দিয়া রাস্তা পায় মসজিদ নবীর দিকে দৌড় দে এখন মহিলাইটার কথা সে ভুলে গেছে আমার বেয়েরা চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন দুই মাস হইয়া গেছে কোনো খবর নাই এবার মহিলাইটার স্বামীর কাছে আর একটা চিঠি লিখছে বাই দুই মাস হইয়া গেল চল্লিশ দিনের জায়গায় আরও ২০ দিন বেশি হইলো ওই তোমার কোনো খবর নাই তুমি তো আমাকে বিয়ে করতে চাইছিলা। আমি তো এখনও তোমার প্রস্তাব নিয়ে প্রস্তুত আছি ওই লোক এটা বলে চিঠির মধ্যে লিখে দিছে বোন আমি তো মুর্দার উপরে আসেছিলাম তোমাকে আল্লাহ ফাতরবুল আলমিন যা যা এখের দান করুক এমন আমার বেড়া দোষ এই মানুষ এটা চিঠির মধ্যে লিখছিল আমি যখন সে আমার আল্লাহ ফাক রব্বুল আলমিনের জামাল আমার চোখের সামনে আসি খেলা করে আমি সেই যখন যাই আল্লাহ ফাকের জামাল আমার চোখের সামনে খেলা করে আমি রব্বুল আলমিনের জামাল দেখার পরে তোমার মতো এক ফোটা না ফাক পানির তৈরি এই সামান্য সীমিতর থেকে সীমিত সীমিতর থেকে সীমিত তোমাদের এই সমস্ত রূপ আর সৌন্দর্য এখন আমার চোখের সামনে নাই আমি তো রব্বুল আলমিনের জামালের মধ্যে মস্তাগ্রক থাকি সারাক্ষণ আর সলাতুম এরাজুল মুখ তো যদিও মাকুলা হয় হাদিস না হয় কিন্তু মজমুনে হাদিসের সাথে মাফেক মজমুনে হাদিসের সাথে মাফেক আসারে একসাথ করলে যদি করা যায় আমরা তো শুধু বলতেছি যে আপনাদের কাছে এই গুণ কোন আমার কাছেও নেই বুঝেননি কথা তবে বলা বলির অনেক সময় আল্লাহাকা পারে। আমি বুঝাতে চাইছিলাম সবচেয়ে বেশি জামালের মালিক কে আল্লাহ শুধু মালিক না জামালের আল্লাহ আল্লাহ জামালের খালেক আল্লাহ পাক্ত জামালের মালেক আল্লাহ আকবর আল্লাহাক্ত জামালের হামেল জামাল এত বেশি রূপের অধিকারী আর কেউ নেই আর আল্লাপাকের মতো গুণের অধিকারী তো আর কেউ নেই নবী বলেন রসুল বলেন গাউ বলেন কুতুব বলেন কেউ নেই আর দয়ার মালিক থেকে বেশি কেউ নেই আল্লাহ আকবর আর রহমান না আর রহমান আর রহমান আর রহমান শব্দ এটার অর্থ কি আল্লাহ আর রহমান শব্দ এটার অর্থ হইল যার লালন পালন করতে আছে। আর রহমা আমার বাইরা দু এই জন্য আল্লাহ ফুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা মহাব্বত একলি আকলের তাকা যায় যে মহব্বতটা হয় তিন কারণে হয় হয় জামালের কারণে না হলে কামালের কারণে না হলে নামালের কারণে হয় রূপের কারণে না হলে গুণের কারণে দয়ার কারণে আমার কাছে রূপও সবচেয়ে বেশি আমার কাছে গুণও সবচেয়ে বেশি আমার কাছে দয়াও সবচেয়ে বেশি অতএব আমার থেকে দৃঢ় আর মজবুত মোহব্বত কাকে করবা পল্লাদিন হুজুরে পাকসুল্লাহলাম হাদির শরীফের মধ্যে আসাদ করেন অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না সেইটার কারণ কি মোবাদ সাহীন সেটার কারণ এইটা যে আল্লাহাকের পরে সবচেয়ে বেশি জামালের অধিকারী রসুল্লাহ সবচেয়ে বেশি কামালের অধিকারী রসুল্লাহ সাহায্যাম আল্লাহাকের পরে সবচেয়ে বেশি দয়ার অধিকারী রসুলাম এই তবে আল্লাহ আল্লাহ রসুলের পরে আল্লাহর আমাদেরকে খাটি আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করার তৌফিক দান করেন্লাহি রুম রহমতুল্লাহ प्रयोजनाकार इंडी पाइचरा बिक्री अल आरब एंटारप्राइज ऐचुल्लिस मद्रसा मार्केट हाट हजारी चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ सात शून्य एक शून्य पांच सात